Sunday, Suspense. Shudu Matro, Radio Mitri 98.3 FM-A, It's Hotch. In the beginning of the moment, I will give you a compliment. Sunday, Suspense. Today, I have written, 10,000 years <laughs> ago. I have written, 10,000 years ago, 10,000 years ago. তার জন্ম আধুনিক কালের একজন অন্যতম সাহিত্যিক তার লেখা অলৌকিক বা সেই অর্থে ভৌতিক গল্পগুলির মধ্যে আছে বাস্তবের ছোঁয়া ভূতের গল্প মাত্র এই যে ভয়ঙ্কর বা বিভৎস রস থাকবে তা নয় ভয়টা সেখানে চাপা ও সূক্ষ্ম হতে পারে সানডি সাসপেন্সে আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প দরজার আড়ালি এই গল্পটি আমরা নিয়েছি দুই শতকের শ্রেষ্ঠ ভৌতিক এই সংকটটি থেকে প্রধান চরিত্রের লেখক তপন এবং শান্তা গল্প পাঠে জগন্নাথ বসু শান্তার ভূমিকায় রিয়া গল্পে সূত্রধার দ্বিত শুরু হচ্ছে দরজার আড়ালে আমি কোনোদিন ভূত দেখিনি কিন্তু আমার খুব ইচ্ছে কখনো একটা ভূতের সঙ্গে সামনে কথা বলি ছেলেবেলা থেকে কত ভূতের গল্প পড়েছি লোকের মুখে গল্পও শুনেছি অনেক রকম খুব দুঃখ হচ্ছে ভূত দেখতে পায় অথচ আমার ভাগ্যে আজও একটা ভদ্র মতন ভূত জুট না শহরের চেয়ে গ্রামেই বেশি ভূত থাকে আমি গ্রামে গেছি অনেকবার কাটিয়েছিও বহুদিন কিন্তু হায় দিন একটাও ভূত আমার চোখে পড়েনি অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় কখনো মনে পড়েছে বটে যে না একটা কলা গাছ বন্ধুদের সঙ্গে একবার বেহালায় একটা বাগানবাড়িতেও রাত কাটিয়ে এসেছিলাম সেই বাগান বেশ সুনাম ছিল ভূতের হিসেবে অনেকেই দেখেছে প্রায় কেউ নাকি বিফল হয়নি কিন্তু আমরা সারা রাত জেগে বসে রইলাম তাস খেললাম অন্ধকারে বাগানে ঘুরলাম কিছুই হলো না ভূতেরা আমাদের বয়কট করেছিল একমাত্র সে বাড়ির ছাদে দেখেছিলাম একটা ভূতুম পেঁচা আমাদের অবস্থা যেন বাঘ শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত বাজার থেকে খরগোশ কিনে ফিরে আসার মতো। এই রকম অবস্থায় আমার পক্ষে ভূত সম্পর্কে অবিশ্বাসী হয়ে ওঠাই স্বাভাবিক এত চেষ্টা করেও যদি ভূতে দেখা না পাই তাহলে ভূতেদের আমি বা পাত্রা দিতে যাও খান অর্থাৎ আমি যেমন ভূতে বিশ্বাস করি না তেমনি ভূতেরাও আমাকে বিশ্বাস করে না ভূতরাও আমাকে কখনো দেখেনি সুতরাং আমাকেই বা তারা বিশ্বাস করবে কি করে এ সত্ত্বেও অবশ্য ইংরেজি বাংলা ভূতের গল্প পড়তে আমার খুবই ভালো লাগে মাঝরাত্রির একা থাকলে কখনো যে একটু একটু গা ছমছম করে না তাও নয় কিন্তু লোকজনের সামনে আমি জোর গলায় ভূতের মুখ পাত করি গত বছরে আমি বীরভূমের একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম আমার বন্ধু তপেন সেখানে একটি নতুন প্রতিষ্ঠিত কলেজে চাকরি পেয়েছে কয়েকদিন খুব খাওয়া দাওয়ার আড্ডা হলো তারপর এক সন্ধ্যেবেলা কথায় কথায় ভূতের গল্প শুরু হলো তপেন বলল এখানকার শশাঙ্গাত্রির বেলা কেউ যায় না রে আমি জিজ্ঞেস করেছিলাম কেন কি জানি সবাই ভয় পায় এখানে রাত্রির বেলা কেউ মারা গেল সকালের আগে পোড়াতে পর্যন্ত নিয়ে যেন বুঝলি বহু কাল এই নিয়ম চলে আসছে আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বলো চলতো শ্মশাংটা ঘুরে আসা যাক তপেন বলল দেখ এসব পাগলামি করার কোনো মানে হয় না তপেনকে আমি সাহসী ছেলে বলি জানতাম গ্রামে এসে বোধ হয়ে গেছে কিছুতেই শ্মশা যেতে চায় না তখন আমার মধ্যে একটা বাহাদুরি দেখাবার লো এসে গেছে আমি যাবই বলে গোঁ ধরলাম তপেন আমার হাত ধরে টানা করতে লাগলো বার বার বুঝতে লাগলো কেন পাগলামি করছিস তোর একটা কিছু বিপদ হয়ে গেলে তোর স্ত্রীর কাছে আমি মুখ দেখাবো কি করে আমি বললাম আমার স্ত্রী তোর মুখ দেখবার জন্য দেখলো এমন তো মনে হয় না গ্রামের রাস্তা ধরে তপেন অনেকখানি আমার সঙ্গে এলো দূরে যখন শ্মশানটা দেখা যাচ্ছে তখনও তপেন একবার হাত ধরে মিনতি করে বলল সুনীল সুনীল প্লিজ প্লিজ যা আসনি আমার অন্য রাগ তুই আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম তুই এখানে দাঁড়িয়ে থাক আমি এক্ষুনি ফিরে আসছি টপেন শেষ পর্যন্ত বলল চল তাহলে আমিও যাব তোর সঙ্গে যা হওয়ার দুজনেরই একসঙ্গে হবে আমি টপেনকে যেতে দিলাম না একা একা সাহস দেখাবার লোভ আমি ছাড়তে পারছিলাম না গ্রামের শ্মশান সাধারণত নদীর ধারে হয় বীরভূমের অনেক শ্মশানে তান্ত্রিকরা সাধনা করেন শুনেছি এই শ্মশানটা নদীর ধারে তবে খুবই ছোট নদী এখন শুকনো একটা বিশাল বটগাছের নিচে ছুপ সে অন্ধকার শ্মশানটার একেবারে কাছাকাছি এসে মনে হলো ইস একটা টর্চ আনলে হতো জায়গাটা বড্ড বেশি অন্ধকার আর দারুন যাচ্ছে শুধু বহু দূরে কুকুরের অশ্রান্ত চিৎকার আমার চলার গতি কমে এলো পেছন ফিরে তাকিয়ে দেখলাম তপেন কে আর দেখা যাচ্ছে না একটা ভাঙা কলসির ওপর পা পড়তি আমি ভয়ে লাফিয়ে উঠলাম পরক্ষণে নিজেকে ধিক্ষার দিলাম দেখি আমি ভয় পাচ্ছি কেন কিসের ভয় আমার ভয় কাটাবার জন্য ফস করেতে একটা সিগারেট ধরালাম তবু মনে জোর আসছে না মনে হতে লাগলো ভোট না থাক সাপটা থাকতে পারে একটা টপ ছাড়া উচিত ছিলাম সামান্য আলোয় কিছু দেখাও যাচ্ছে না একটা একটা করে দেশ লাইনে কাঠি জ্বালতে লাগলাম কিছু পোড়া কাঠ কয়েকটা ভাঙা হাড়ি আর একটা মাদুর ছাড়া কিছুই নেই এখানে লোকে রাত্রে আসে ভয় ভয় কেন কুসংস্কার ছাড়া কিচ্ছু না ঠিক এই কথাটা চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি একটা খটখট আওয়াজ পেলাম হাড়ি যেন গড়াচ্ছে ডান দিকে তাকাতেই দেখলাম চোখ এগিয়ে আসছে আমার দিকে নিজের কাছে শিকার করতে লজ্জা নেই সেই মুহূর্তে আমি অসম্ভব ভয় পেয়েছিলাম আমার কলা শুকিয়ে গেল আমার পা কাঁপতে লাগলো জীবনে কোনোদিন আর আমি হাঁটতে পারবো না আমি কথা বলতে পারবো না তখনই দূর থেকে তপেন ডেকে উঠল সুনীল সেইটাকে সঙ্গীত ফিরে পেয়ে আমি দৌড় না দৌড়তে দৌড় দিয়ে একটা আছাড় সেদিন যদি আমি আছার খেয়ে না পড়তাম তাহলে সারা জীবন আমাকে ভিতুই থাকতে হতো আমি আছা খেয়ে পড়বার সঙ্গে একটা করে পালানো ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো আমার শরীর থেকে ভয় একেবারে আর কিছু না একটা ক্ষুধার্ত কুকুর মাটির হাড়ি চাচ্ছিল বহুদিনের কুসংস্কার অন্ধকার আর নির্জনতার জন্য সেটাকেই আমার মনে হয়েছিল অদ্ভুত কিছু ভালো করে তাকাতে পর্যন্ত পারেন এসে উঠলাম আমি ও করে বিশেষত তপেন কে শোনাবার জন্য আমার হাসি আরো জোরালো হয়ে তপেন হাঁপাতে হাফাতে এসে জিজ্ঞেস করলো কিরে কি কি হয়েছে কিছু না তো এবারও ভূতেরা আমাকে ভয় পেয়েছে বুঝলি যাই হোক এইভাবে আমি বন্ধু বান্ধব আত্মীয় সজন সকলের কাছে এই ধারণাটা তৈরি করে দিতে পেরেছিলাম যে ভূত আমি একেবারে বিশ্বাস করি না ভূত আমার ধার ঘেঁসে না কখনো কিন্তু এর কিছুদিন বাদে কলকাতা শহরে আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যার ঠিক ব্যাখ্যা আমি আজও না ভূত আমি আজও দেখিনি তবে আমার ঘরের দরজার আড়ালে খেয়ে এসেছিল জানে গোড়া থেকেই বলতে হয় বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম মেয়েদের খুশি করতে গেলে একটা ভালো বাথরুম যৌবন কিংবা পৌরুষ কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যায় যদি বাড়ির বাথরুমটা ভালো না হয় আমার শান্তা স্নান করতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্নানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা সুতরাং আমি যে ফ্ল্যাট ভাড়া করি বাথরুমটা গৃহ ঘন ঘন বাড়ি বদলাতে হয় কলকাতা শহরে পছন্দ মতন ফ্ল্যাট খুঁজে পাওয়া এই দুষ্কর তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায় কিন্তু এসব কথা শান্তাকে বোঝানো যাবে না বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাড়ি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ তিন চারবার বন্ধাবার পর দক্ষিণের লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম ছোট খাটো এবং পরিষ্কার ঠিক যেন আমাদের জন্য তৈরি ভাড়াও সাধ্যের মধ্যে দুটি বাথরুম একটা একটু সাধারণ গোছের হলেও সবার ঘরের সঙ্গে লাগানো বাথরুমটি এক কথায় অনুভত্য রীতিমতো বড় সাদা ডালি বসানো ধপথপে চকচকে বাথরুমের জানলা দিয়ে দূরের মাঠ ও গাছপালা দেখা যায় সান্তার দারুণ পছন্দ হয়ে গেল পরে রবিবারই আমরা বাড়ি বদল করে ফেললাম নতুন বাড়িতে এসে একদিন আমি আমার বন্ধু বান্ধবীদের নেমন্তন্ন করলাম আর একদিকে শান্তা ওর বন্ধু বান্ধবদের একদিন নেমন্তন্ন করল রীতিমতো হই চৈ আনন্দে কাটলো কয়েকটা দিন শান্তার সবসময় মন ভালো থাকে আমি একটু বেশি রাত করে বাড়ি ফিরলেও বুকি যায় না বুঝতে পারি সবই যেন ওই বাথরুমের ঘুম শান্ত স্নানের সময়টা বাড়ি এক ঘন্টা করেছে সাওয়ারের নিচে দাঁড়িয়ে ও দু তিনটি রবীন্দ্রসঙ্গীত শেষ করি। প্রথম ঘটনাটি ঘটল দিনাষ্ট বাদে আমরা ঘুমই অনেক রাত করে প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর আর একবার ঘুমিয়ে পড়লে সহজ আমার ঘুম ভাঙে না আমি অপরে ঘুম ছিলাম হঠাৎ দিচ্ছে এত রাত্রে আমার কে দরজায় ধাক্কা দেবে কিছু না আমি কান পেতে শুনলাম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে খুব জোরে নয় কেউ যেন সংকোচের সঙ্গে ধাক্কা দিচ্ছে যাতে প্রতিবেশীদের ঘুম না আমি হাওয়ায় ধাক্কা লাগছিল বোধ হয় ও কিছু না তুমি ঘুমিয়ে পড়ো শান্তা বললো হাওয়ার ধাক্কায় ওরকম শব্দ হয় না স্বামী হিসেবে একবার আমার দেখা উচিত নইলে শান্তা আমাকে ভিতু ভাববে দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই বাইরে আলো জ্বালে সদর দরজা খুলে দেখলাম সিঁড়িতে উকি দিলাম না কোথাও কেউ নেই Sunday Suspense tomar to Radio Nichi 98.3 FM e hot Sunday Suspense ei soptah e Sunil Gangopadhyay lekha Dorjar Arani lekhok konodin bhut dekhenni bhut dekhar nana procheshta tar দেখা পেলেন না কিন্তু এই কলকাতা শহরেই তার একবার এক অদ্ভুত অভিজ্ঞতা হল নতুন একটা ফ্ল্যাটে এলেন স্ত্রী শান্তার সঙ্গে সেখানে রাতে বাথরুমের দরজায় ঠক ঠক শব্দ তারপর আমি একটু অসামাজিক ধরনের মানুষ বহুদিন অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি আমার বন্ধুরাও কখনো কখনো মাঝরাত্রে এসে আমার বাড়িতে হাজির হয় সেই রকম কেউ এসে দরজায় ধাক্কা দিলে অবাক হওয়ার কিছু ছিল না কিন্তু কারুকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হল যে হাওয়ায় ধাক্কা লেগেছে কিংবা ইঁদুর তিঁদুর খটখট করছিল ফ্ল্যাটের মধ্যে ইদুর থাকা তো ভালো কথা নয় শান্তায় ইদুর দেখলে খালের ওপর লাফিয়ে ওঠে কাল সকালে এর একটা কিছু করতে হবে আলো এলাম নিজের একটু মৃদু বকুন দিয়ে বললাম কোথাও কিছু নেই শুধু শুধু ঘুম থেকে আমাকে শান্তা লজ্জা পেয়ে আমাকে খুশি করার জন্য বলল এই সিগারেট খাবে সিগারেট দেশটাই এনে দেব আমি বললাম না থাকি ইচ্ছে করছে না আবার শুয়ে পড়লাম সবে মাত্র ঘুমে চোখ জড়িয়ে এসেছে এ সময় আবার তো হচ্ছে শব্দ এবার একটু জোরে শান্তা এবার রীতিমতো ভয় পেয়ে চেয়েছি উঠলো আমি গম্ভীর ভাবে বললাম কারণ সকালে বেটাকে ঠান্ডা করব শান্তা আরো ভয় পেয়ে জিজ্ঞেস করলো কে কাঁদুর ইঁদুর কখনো এত জোরে আওয়াজ করতে পারে ইঁদুর যে কি পারে আর কি পারে না তাকে আমার পক্ষে জানা সম্ভব নিশ্চয়ই মস্তেঁদুর আগের হলো আগেরবার জ্বালার সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গিয়েছিল এবার অল্প অল্প শুনতে পেলাম আমি ইঁটুর তাড়াতাড় ভঙ্গিতে হুস হুস করলাম মোটা করে ধমকেশ্বরে জিজ্ঞাসা করলাম কে ভেতরে কে আর কোন সারা শব্দ নেই শান্তা বললো আমার ভয় করছে আমার ভীষণ ভয় করছে ভয় পাওয়া মেয়েদের স্বভাব অনেক সময় ভয় হলে মেয়েদের মানায় কিন্তু মা নাই কিন্তু সাহস দেখায় না তার জীবন ব্যর্থ আমি শান্তার দরজাটা খুলে ফেললাম কেউ ছুটে বেরিয়ে এসে আমাকে না একটু অপেক্ষা করে বাথরুমের মধ্যে মুখ বাড়িয়ে দেখলাম না কেউ নেই কোনো ইঁদুরও না ভালো করে সব জায়গাটা পরীক্ষা করার পর আমি হাওয়া ছাড়া কে হবে হাওয়ায় কখনো এরকম শব্দ হয় দেখে কালকে সকালে সেটা চিন্তা করা যাবে ভেতরে তো কেউ নেই দেখা গেল সুতরাং কিছু নেই আবার সব দরজা টরজা বন্ধ করে আলোনি ভীষ হয়ে পড়লাম দুজন বেশ কিছুক্ষণ দুজনে আর কথা না বললেও দুজনেই আসলে কান খাড়া করেছিলাম আর কোনো শব্দ শোনা যায় কিনা আর শব্দ হল না শান্তা ঘুমিয়ে পড়ার পর আমিও ঘুমলাম পরদিন সকালে উঠে সান্তা আর আমি দুজনে মিলে আবার বাথরুমটা তন্ন তন্ন করে খোঁজ করলাম সেখানে কোন রকম সন্দেহজনক কিছু নেই দিনের আলো অনেক কিছু স্বাভাবিক মনে হয় রাত্রির বেলা অনেক ছোট ছোটখাটো শব্দ খুব জুড়ে শোনায় সুতরাং দরজা সেই কিছু একটা এই এইরকমটা ভেবে নিতে হল। ব্যাপারটা আমি তেমন গুরুত্ব না দিলেও সেদিন আমি বাড়ি ফিরে এলাম সন্ধ্যে হতে না হতেই শান্তা খুব খুশি হল। আমরা একসঙ্গে বেরিয়ে একটা সিনেমা দেখে এলাম রাত্রি শোতে সারাক্ষণ আমরা গত রাত্রি ঘটনা নিয়ে কোন আলোচনাই করিনি তা না আগের ভাড়াতে পনেরো দিন থেকেই চলে গেছে নইলে এমন চমৎকার আর যদি আবার শব্দ হয় কালকে আমি ইঁদুর মারার ওষুধ কিনে আনবো সান্তাকে আমি হাসি ঠাট্টায় ভুলিয়ে রাখলাম তারপর এক সময় ও ঘুমিয়ে পড়ল আমি একটা বই খুলে জেগে রইলাম বারবার তাকাচ্ছি দরজার দিকে যেন আমি কারো প্রতীক্ষা করছি সে এসে দরজা ধাক্কা দিলেই যেন আমাকে খুলে দিতে হবে রাত্রি দেড়টা পর্যন্ত বই পড়লাম আজার কোনো রকম শব্দ নেই তবু আমার ঘুম আসছে না রাস্তা দিয়ে মাঝে মাঝে দুটো একটা গাড়ি যাচ্ছে এছাড়া থম থমথম করছে রাত বাথরুমের দরজাটার দিকে তাকালেই আমার মনে হচ্ছে উপাসে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে আমি আলো নেভাইনি বলে দরজায় ধাক্কা দিতে পারছে না কোনো একটা কিছু সম্পর্কে বেশিক্ষণ ভাবলেই এইরকম সব চিন্তা আসে আমি বিছানা থেকে উঠে পড়ে বাথরুমের দরজাটা খুললাম ভেতরের আলো জেলে ভালো করে দেখে নিলাম একবার জানাটা বন্ধ করে দিলাম হাওয়া যাতে কোনো উপায় না থাকে আজ আর কোন শব্দ হবে না দরজাটা আবার বন্ধ করে দিতে যাচ্ছে এমন সময় সাঁতা ভয় পেয়ে চেঁচে উঠলো আমি সাঁতা আমি शुए मिनट बाद আওয়াজটা ফের শুরু হল ঠক ঠক ঠক ঠক শান্তাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে তুমি বলো আমি বললাম চুপচাপ শুনতে দাও কি শুনবে দেখিনা আর কে হয় দরজাটা আর কয়েকবার ঠক ঠক করলো কিন্তু আর কিছুই হলো না শান্তা চাপা সরে ফুপিয়ে ফুপি কাঁদতে লাগলো আমি বললাম একটা না জেগে থেকে দেখা যাক না কি হয় শান্তা বলল তুমি ঠিক ঘুমিয়ে পড়বে তুমি ঘুমিয়ে বললে আমি ভয় মরে যাবো না না ঘুমবো না আর একটা কাজ করা যায় বাথরুমের দরজাটা খুলে ফাঁক করে রাখা যায় উঠে তাই করলাম সবার ঘরের পাশে দরজাটা খুলে রাখা শান্তার পছন্দ নয় কিন্তু অতি কষ্টে ওকে রাজি করালাম আর কোনো শব্দ করাল রাতটা কেটে গেল সকালে উঠে শান্তা বলল এর একটা ব্যবস্থা না করলে তো চলে না এইভাবে কি প্রত্যেকটি রাত না ঘুমিয়ে কাটাবো নাকি যত রকম ব্যাখ্যা দেয়া যায় সব কথাই আমি শান্তাকে শোনালাম যেমন বাতাসের ধাক্কা তো হতেই পারে তাছাড়া হঠাৎ কোনো গাড়ি ঝাঁকা নিপে কিংবা এ বাড়ির অন্য কোন ফ্ল্যাটের দরজা বন্ধ করার সময় নিশ্চয়ই দরজাটা কেঁপে ওঠে শান্তা বিশ্বাস করল না দরজাটা গায়ে হাত দিয়ে বলল দেখছো কিরকম দরজা এমনিতে কিছুতেই নড়তে পারে না আমি বললাম ঠিক আছে লক্ষ্য রেখে দিনের বেলা কোনো আওয়াজ হয় কিনা সেদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল বাড়ির বাইরে জগতের সঙ্গে একবার জড়িয়ে পড়লে তখন বাড়ির কথা মনে থাকে না শনি দিয়ে ওঠার সময় একটু অবাকই বোধ করলাম শান্ত অনেকক্ষুন একলা আছে রাত এগারোটা মেটে গেছে দু বার কলিং বেল টিপলাম দরজা খুলে না শান্তাকে ঘুমিয়ে পড়ল বেল টিপতে টিপতে আমি দেখলাম শান্তা শান্তা একটু বাদে দরজা ব্যাপার দেরি করে বাড়ি ফিরলে শান্তা মাঝে মাঝে বেশ বকাবকি করে কিন্তু প্রথমেই তো কাঁদে কখনো আমি কিছু বলবার আগেই শান্তা বলল আমি বেঁচে থাকি আমি মরে গেছি এসব কি বুঝো কেন কি হয়েছে তুই ভয়টাই পেয়েছিল নাকি সারা দিন সকাল সন্ধে একলা থাকতে হয় তার কি ভয় পেলে চলে কি বলো না আবার কি ওই দরজাটা না মেয়ে হয়নিহত্যা করেছিল আমাকে আজ দু জন বলল মেয়েটি আমারই বয়সী ছিল খুব সুন্দর দেখতে দেখে রাত্রিবেলায় ওই গল্প বলতে হবে না শোনা আমি বাইরে থেকে খেয়ে খাবো না শুয়ে আমি হাস্তে হাসতে বললাম আরে এর মধ্যে ভয় পাচ্ছ আলা জলা রয়েছে আমি জেগে আছি তো শান্তার গলার আওয়াজটা যেন বদলে গেল অদ্ভুত ভাবে আমি বাথরুমে গেলে তুমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেবে না তো আমি চৌমি গিয়ে বললাম কি বলছো তুই দরজা বন্ধ করে দেবো কেন সত্যি করে বল দরজা বন্ধ করে দেবে না তুমি রাখবে না বলতে বলতে শান্তা হুহু করে কেঁদে ফেললো কিরকম যেন পাগলের মতো হয়ে গেছে আমি ওর দুহাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললাম শান্তা এই শান্তা কি কি বলছো এসব আটকে রেখেছিল মেয়েটি কত ধাক্কা দিয়েছে তবু খোলেনি তখন লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করেছিল আমি ধমক দিয়ে বললাম যত সব গা গল্প সে মেয়েদি বুঝিয়ে এসে বোঝ ধাক্কা দেয় তা ক্ষতি করে না সে আমি আলু নিভিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম বাথরুমের দরজার পাশে আলোতে প্রেতার তারা থাকে না শুনেছি আমি আলু নিভিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম বাথরুমের দরজার পাশে আলোতে প্রেতার তারা থাকে না শুনেছি সেই দুঃখিনী মেয়েটি যদি দরজা ধাক্কাতে আসে আমি অন্ধকারে দরজা খুলে দেখবা খানে দাঁড়িয়েছিলাম কিছুই হলো না কোনো শব্দ নেই তারপর ক্লান্ত হয়ে বিছানায় শোয়া মাত্রই দরজা একটা কেউ নেই অন্ধকারেও কারুকে দেখা কেন না শুধু অন্ধকার ভূত আমার ভাগ্যে নেই আমার চোখের সামনে ওরা যেন কিছুতেই আসতে চায় না তবে সেই দরজার আড়ালে কি ছিল কেন বাথরুমের দরজায় কণ্ঠিত ধাক্কা পড়তো তা আমি কোনোদিন জানতে পারিনি আবার ফ্ল্যাট বদল করতে হয়েছে শান্তার জন্য এ ফ্ল্যাটের বাথরুম তেমন ভালো নয় কিন্তু শান্তা আর কোনো অভিযোগ করে না